السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبيهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون عزكير জামাউল উলআ মাসের মাসিক সম্মেলনে উপস্থিতি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পর্দার আরে মা বন্দিরকে স্বাগতম জানিয়ে আজকের আমাদের দোস্ত ও দুশ্মন এই বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের আজকের এই বৈঠককে মজলিসকে অজমা হাফিলকে কবুল করে নেন এবং রোজ কামতের মাঠে আমাদের নাজাতের একটি অশিলা বানিয়ে দেন দোষ ও দুশ্মন প্রতিটি মানুষের মানুষটি ভালো হোক আর মন্দ হোক নারী হোক আর পুরুষ হোক ধনী হোক আর গরিব হোক সাধারণ বা অসাধারণ এই পৃথিবীতে প্রতিটি মানুষের পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের লোক পাওয়া যায় এমনকি আল্লাহ রব্বুল্লা রামীন মানবজাতির জাতির জন্যে যাদেরকে নির্বাচিত করেছেন নবী রসুলগুন যারা মানবীয় গুণে সর্বদিক থেকে পরিপূর্ণ তাদেরও দুশ্মনের অভাব হয় নাই যদিও দোস্তের সংখ্যা হয়তো অনেক সময় কম এমনকি রোজ কিয়ামতের মাঠে এমনও নবী আসবেন যার পক্ষে একজনও দোস্ত হয়নি অর্থাৎ তার দাওয়াত বা উন্মত একজনও থাকবে না না জন্য আল্লাহ রাবুল্লাহ বলছেন যারা মুজরিম যারা খারাপ অপরাধী যারা অন্যায়কারী মানুষ বিপদগামী মানুষ এদের মধ্য থেকে নবীরসুলদের দুশ্মন হয়েছে তাহলে একজন মানুষ তার জীবনে সুখ শান্তি কল্যাণ এবং সর্বদিক থেকে সুখী হতে চাইলে লোকটির জানা দরকার কে আমার দোস্ত এবং কে আমার দুশ্মন কে আমার পক্ষের কে আমার বিপক্ষের কে আমার ভালো চায় কে আমার অমঙ্গল চায় কে আমার সুখ চায় কে আমার সুখে দুঃখী হয় এই যে দোষ দুঃখের বিষয়টা যদি আমার কাছে আপনার কাছে সুস্পষ্ট না হয় তাহলে হয়তো ভুল করে দোষকে দুঃমুন আর দুশ্মনকে দোস্ত ভেবে আমার দলীয় আখেরাতের এক কঠিন সমস্যা হতে পারে তাহলে কোরআনুল করিম যদি আমরা খুলি দেখব আল্লাহ রবীন্দন এই কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত দোস্ত এবং দুশ্মনের একটা লিস্ট বানিয়ে দিয়েছেন কারা আমাদের দোস্ত কারা আমাদের দুশ্মন দোস্তদের কার্যক্রম কী কর্মসূচি কি যারা আমাদের দুশমন তাদের কর্মসূচি কি যারা আমাদের শত্রু যারা আমাদের মৃত্যু এভাবে আল্লাহ রব্লা আলমিন মমিন বান্দাদেরকে সচেতন করে দিয়েছেন যাতে করে তারা ধোকাই না পড়ে যাতে করে তারা বিপদগ্রস্ত না হয় মঙ্গল করতে গিয়ে যাতে করে অমঙ্গল নিজেই হাতে করে ট্রেনে না আসে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরা ফাতেহা যদি আমরা খুলি দেখবেন এখানে দোস্ত এবং দুশ্মনের লিস্ট আছে। এবং আমাদেরকে দুয়া শিখিয়েছেন যে যেন দোস্তের সঙ্গে থাকি দুশ্মনদের সঙ্গে যেন না থাকি ইহদিনা সিরাতসিম সিরাতর অনুগ্রহ প্রাপ্ত যারা এরা আমাদের দোস্ত মমিন বান্দার দোস্তুবাহিম ইহুদি খ্রিস্টান যারা জানি জানার পরে আমল করে উল্টা অথবা যারা না জেনে আমল করে এরা আমাদের দুশ্মন এরা আমাদের দুশ্মন তাই আমিন বলতে হয় কেন আমিন বলতে হয় সুরা ফাতে আল্লাহ সাজিব আল্লাহ কবুল করো অর্থাৎ নবী সিদ্দিক সোহাদা সালিহীন এরা আমাদের দোস্ত এদের গ্রুপের আমাদেরকে বানাই দাও এদের পথে আমাদেরকে চালিত করো আর রাইল মারে হিমালদ আলী জানে আমল করে না অথবা না জানে অনেক কিছু করে এরা আমাদের দুশ্মন এরা আমাদের বিপদগামী করবে আমাদেরকে অকল্যাণের দিকে ঠেলে দিবে অতএব এদের রাস্তা দেখায় না আমিন আল্লা কবুল করো আমরা দোয়া করি কিন্তু দেখা যাচ্ছে দুশ্মনের সঙ্গে আমার চলাফিরা দোস্তের সঙ্গে খবরই নাই সুরাব আকারা যদি আপনারা খোলেন দেখবেন সুরাব আকার মাঝে আল্লাহরুল আলমিন দোস্ত আর দুশ্মনের লিস্ট বানিয়ে দিয়েছে প্রথম সুরাব আঁকার পাঁচটি আয়াতে মমিন মোত্তাকিদের কথা বলছে এরা আমাদের দোস্ত ঠিক না এরপরে কাফেরদের আলোচনা করে বলে দিয়েছেন আল্লাহ আমাদের এরপরে যারা মানে মুসলিম ভিতরটা কুফুর এদের ক্ষেত্রে আল্লাহ রবাহ আলমিন ১৩টি দীর্ঘ আয়াতে আলোচনা করে জানিয়ে দিয়েছেন যে এরা তোমাদের দুশ্মন বরং কাফের নামে কাফের সুরা কাফের উ মোনাফেকদের নামের সুরা এবং যারা দুশ্মন আউলেউ শৈতান শৈতানের যারা বন্ধু শয়তানের কার্যক্রম যারা চালিয়ে যায় সহযোগিতা করে এদের একটা লিস্ট এবং এদের কার্যক্রম এদের গোনা এরা এরা কি করে কি বলে এদের কার্যক্রম কি সেটার কথা বিস্তারিত আল্লাহর রবুল্লাহ জানিয়েছেন এবং আউলিয়াউর রহমান যারা আমাদের বন্ধু আল্লাহর আল্লাহর যারা আমাদের এদের ও দুশ্মনের বিষয়টা সুস্পষ্ট করে দেওয়া হয়েছে মুশকিল হলো আমরা না পড়ি আর না পড়লেও কোরআন আর কোরআন বুঝিও যদি তাহলে স্বার্থের জন্য অনেক সময় কি করি উল্টোপাল্টা করি তাহলে আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে তুলে ধরব কারা আমাদের দোস্ত আর কারা আমাদের দুশ্মন কারা আমাদের শত্রু আর কারা আমাদের মিত্র দোস্ত কে আপনাকে জিজ্ঞেস করা হয় কে আপনার দোস্ত কাকে আপনি আপনার দোস্ত বা মিত্র বানাবেন যে আপনাকে ভালোবাসে যে আপনার কল্যাণ চাই মঙ্গল চাই যে আপনার শান্তি চাই যে আপনার আপনার পরিবার আপনার ধন দৌলত টাকা পয়সা শারীরিক মানসিক অর্থনৈতিক ব্যাপারে মঙ্গল চাই আপনার সুখে সুখী হয় আপনার কোনো দোস্তুটি পাইলে মানুষের সামনে বলে আপনাকে ভৎসনা উপহাস করে লাঞ্চনা দিয়ে নয় বরং একাকে আপনার দোষের কথা বলে আপনাকে কি সংশোধন করে আপনার দোস্ত যে আপনার সুখী সুখে সুখী হয় আপনার দোস্ত যে আপনার দুঃখে দুঃখী হয় আপনার দোস্ত কে যে আপনার এহ এবং পরকালের কল্যাণ ও মঙ্গল চাই আপনি কোনো ভুল করলে আপনাকে টান দিয়ে ধরে বলে না এই পথে চলো না আপনার দোস্তকে সে দোস্ত ভাবে আপনার দুশ্মনকে দুশ্মন ভাবে আপনি যা পছন্দ করেন সে তা পছন্দ করে আপনি যা অপছন্দ করে তা সে অপছন্দ করে খুব স্বাভাবিক দোস্তের একটা আমাদের পরিচয়ের ব্যাপারে একজন দোস্ত যে আপনার জীবদ্দশায় মৃত্যুর পরে আপনার সামনে আপনার বাইরে আপনার সঙ্গে তার এক ঘনিষ্ঠ বন্ধুত্ব সম্পর্ক থাকবে মোট কথা আপনার সঙ্গে থাকুক আর বাইরে থাকুক কোন দুশ্মন যদি আপনার প্রতি আক্রমণ করে কোন প্রকার আপনাকে আপনার প্রতি হানা দেয় তাহলে যথাসাধ্য সে সহযোগিতা করে আপনার কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন মেটাবের জন্য এগিয়ে আসে সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করে এগুলি আমাদের সবার জানা এমন বন্ধু কারা জানা দরকার কিনা दुश्मन एर विपरीत आपनार अकल्याण चमंगल चाहिए क्षति चाह अपनी हासिल ओ कादे अपनी कादले हसे आपनर भूल मानुषार विबोध करीनारे षंत्र कर गर्तना से फलार जन् चेष्टा कर आपनार शरे आपनारोरी आपनार्पदे क्षति हो चाय दुश्मन जे सर्वदिक विपदग्रस्त कर सामने वीछन थे के तार चाली जाोका दाय ठाटे हासि तमासा कर मोट कथा जे आपनार जीवन सूख देखते আপনার দুঃখে সুখী হয় আপনার সুখে দুঃখী হয় দুশ্মন হলে। তাহলে যে আপনার অকল্যাণ চায় অমঙ্গল চায় সে দুশ্মন এই পৃথিবীতে চালাক যারা তারা তাদের দোস্তকে দোস্তের লিস্টে রাখে আর দুশ্মনকে দুশ্মনের লিস্টে রাখে কখনো ভুল করে শত্রুকে মৃত্যু বানায় না আর মৃত্যুকে শত্রু বানায় না যার ফলে তারা না ক্ষতিগ্রস্ত হয় দুনিয়ায় আর না হয় আখেরাতে না তার জীবনে ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক বা রাষ্ট্র বা অর্থে কোনোভাবেই তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারে না আর এটাই হবে একজন বিবেকবান একজন চালাক মানুষের কি কাজ আজ আমরা দেখি অহরহ অহরহ সাধারণ পাবলিক ঠকতেছে ধোকায় পড়তেছে নির্যাতিত হচ্ছে বন্ধু বান্ধব ভাবতেছে তাকে ঠকে দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ধরনের কারণ এই বোকারা জানে না কে তার দোষ তার কে দু চিহ্নিত করতে পারে না এবং এই দোষ তো দুশ্মনের লিস্ট আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব কারণ পুরো বিষয়টা দীর্ঘভাবে বিস্তারিত আলোচনা করার জন্য একটু সময়ের দরকার আর আমাদের সময় এতটুকু আমরা পাব না প্রথমে আসি দোস্টের লিস্ট আপনারা যাদের কাছে খাতা আপনারা আমাদেরকে অনেক আগে বলেছি আপনাদের এবং আজও বলছি এখানে আসবেন খাতা কলম নিয়ে নোটবুক নিয়ে কলম নিয়ে এই কান দিয়ে শুনবেন ওই কান দিয়ে বের করবেন তা তো হল না ওই দেশে গেলাম তো ওয়াজ মাহফিল হয় আমাদের দেশে এবার দেশে ওয়াজ মাহফিলের শেষ নাই কিন্তু ফায়দা কতটুকু সেটা দেখা দরকার এক বক্তা সাহেব বলতেছিলেন সেদিনকেও বলতেছিলেন একজনের সামনে যে ওয়াজ মাহ ফিলে কিছু লোক আসে আওয়াজ শোনার জন্যে আওয়াজ বুঝেন তো হজুরের বক্তা সাহেবের সুটটা কেমন গজলটা কেমনে গাইলো। বুঝছেন না টানটা কেমন দিল আর না আওয়াজ শোনার জন্যে আসে ব্যাস কেমন আওয়াজ করলো কুটটা মিষ্টি না কোরআনটা যা পড়লো না মনটা একেবারে মানে মাতালা হয়ে গেল এরপরে কি হলো কিছুই নেই কারণ ও আওয়াজ শোনাপাটি আশা করি আপনারা আওয়াজ শুনতে তো আছেন না কারণ আমার আওয়াজও নেই যে আপনাদের সুর দিয়ে কিছু ওয়াজ তাজ করবো মাফ চাই এবং সুর দিয়ে আওয়াজ করা এটা মানে কোরআন শুনার আলোকে সঠিক নয় এটা যারা আমাদের দুশ্মন তাদের এটা কাজ দুশ্মনদের থেকে দোস্তের মধ্যে চলে আসছে ও জানতে জেনে শুনে এসেছে আমি বল ভাবি না এই সুর দিয়ে ওয়াজ করা এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে ওদের যারা মানে ওদের থেকে প্রোডাকশন যারা পেয়েছে ওদের থেকে আস্তে আস্তে আমাদের ভিতরে ঢুকে গেছে আর সুর উৎপাদনে এই যে ওয়াজ মাহিগুলি রাত আর রাত ঘন্টা আর ঘণ্টা চলে যাচ্ছে কোনো ফায়দা নেই এই সমস্ত ওয়াজ করে কিসা কাহিনী আর জাল মিথ্যা কথা বলে আর হাসি তামাশা করে আমি এই বিষয়গুলি এত জানতাম না এবারে অজমাহফিলে বাধ্য হয়ে কিছু ওয়াজমাহফিলে যেতে হয়েছে তাতে করে দেখলাম যে এগুলি শুধু পাবলিক কে পাগল করা টাকা পয়সা নিয়ে চম্পট আবাস এই জন্য বন্ধুগণ আপনাদেরকে বলব যে আওয়াজ শোনার জন্য কখনো আজমা মাহফিলে যাবেন না দুই নম্বরে একটা গ্রুপ আছে যারা আওয়াজ শোনার জন্য যায় শোনা মানে এই কান্দে শুনে আর এই কান্দে বের করে আশা করি আপনারা ওই গ্রুপ না যে খালি শুনবেন আর বের করবেন তখন সারাদিন কষ্ট করেছেন ইসলামিক সেন্টারে এসেছেন কিছু শেখার জন্যে আর এই জন্য হবে আমল করতে হবে কাজ কয়টা শোনেন বুঝেন আমল করার নিয়ত করেন কালকে থেকে শুরু করেন এখন থেকেই শুরু করেন তাহলে হবে আলোচনা আমাদের সার্থক সময়টাকে কাজে সার্থক বাজে কাজে আমরা অজমাহফিল বলে যেটা বুঝি এমনটা যেন না হয় আমি চাইব সবাই খাতা কলম নিয়ে আসবেন কথাগুলি নোট করবেন বাড়িতে গিয়ে পর্যালোচনা করবেন নিজে মুহস্ত করার চেষ্টা করবেন আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ আসুন তাহলে দোষ ও দুশ্মনীর লিস্ট আমরা জেনে নিই দোষ দুই প্রকার প্রকার আমার সঙ্গে একটু কথা বলবেন মাহফিল্লা আমি বলেছি আমাদের প্রচলিত ওয়াজ মাহফিল্লা শিখাবের জন্য মাসে আপনাদেরকে কিছু দিন সম্পর্কে একটা বিষয়ে শিখানোর জন্য আপনি শিখবেন জানবেন আরেকজনকে শিখাবেন জানাবেন ইনশাল এখন আমি বলতেছি আপনারা যখন শুনছেন আপনি আর আমি সমান এখানে আর কোন পার্থক্য নেই কারণ আপনি শুনলেন আমি জানি আপনার কাছে ট্রান্সফার হয়ে গেল এখন বরাবর কাজে এইভাবে যদি আমরা আগ্রহ করে শুনি তাহলে প্রতি মাসে বারোটা মাসে বারোটা প্রোগ্রাম শুনলেও কিন্তু অনেক কিছু জানতে পারবেন ইশাআল্লাহ কি বলছিলাম দোষ কয় প্রকার একটা দস্ত তো হল ভিতরের একটা বাইরের একটা ভিতরের একটা বাইরের ভিতরেরটা দেখা যায় না আর বাইরেরটা দেখা যায় বোঝা যায় দেখা সম্ভব বোঝা সম্ভব ভিতরের দোস্তের কথা আপনাদের দুইটা দোস্তর কথা বলব আপনার ইমান এক নম্বর স্বীকৃতি কাজে বাস্তবায়ন যা ভালো কাজ করলে বাড়ে এবং পাপের কাজ করলে কমে ইমানের সংজ্ঞা বুঝছেন ইমান কাকে বলে ইমান বলা হয় ইমান কাকে যদি কেউ জিজ্ঞেস করে ভাই ইসলামিক সেন্টারে বলতো এর কাজে বাস্তবায়ন যা নেকির কাজে বাড়ে পাপের কাজে কমে তাকে বলা হয় ইমান একে বলা হয় কি ইমান আর এই কাজগুলি যার মাঝে থাকে তাকে বলা হয় মমিন অর্থাৎ যিনি অন্তর দ্বারা বিশ্বাসকারী মুখে স্বীকৃতি দানকারী কাজে বাস্তবায়নকারী এবং নেকির কাজ করে ইমানকে বাড়ায় এবং পাপের কাজ ছেড়ে ইমানকে হেফাজত করে তাকে বলা হয় মমিন বুঝাচ্ছে কথা আজকে যদি এখান থেকে বিদায় নিন আলহামদুলিল্লাহ ইমান আর মমিনের সংজ্ঞা জানছেন আলহামদুল্লাহ তাহলে এইটুক শেখার মতো আমাদের ব্যবস্থা খুব কম সারা জিন্দগি ইমান ইমান করি ইমানা মমিন দাবি করি মমিনের কি তা জানি না আমার বলছি তাহলে এই যে ইমান বন্ধু কোন বিশ্বাস করে মুখে শিকার করে কাজে বাস্তবায়ন করে এবং নিকির মাধ্যমে এটাকে বাড়ায় আর পাপ ছেড়ে এটাকে হেফাজত করে এই ইমান এক জাগ্রত আপনার প্রহরী যে আপনাকে সবসময় কি করবে পাড়া দিবে বন্ধু আপনার ঠিক না বন্ধু কি চাই কল্যাণ চাই মঙ্গল চাই ইমান কি আপনার কল্যাণ চাই না মঙ্গল ভালোর পথে নিবে না খারাপের পথে না মসজিদের দিকে নিবে না সিনেমা হলের দিকে নিবে ভালো কাজে নিবে না মন্দ কাজে নিবে ইসলামিক সেন্টারে নিবে না বাইরে বাজারে ঘুরিয়ে বেড়াবে ইমান আপনাকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে সম্ভব না আল্লাহ নবীলাতের জনাত কে অন্য কোন জিনিসের মাধ্যমে পাওয়া যাবে না ইমানের মাধ্যমে পাওয়া যাবে তাহলে কত বন্ধু আমার জান্নাতের এক ফিট জায়গা স্কোয়ার ফিট জায়গা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে বিক্রি করলে মূল্য হবে না আর ওই জান্নার পাবেন আপনি যতদূর চোখ যাবে একটা গাছের ছায়া এপার থেকে ওপার পার হতে এক মাসের রাস্তা লাগবে দ্রুত ঘোড়া চালালে তাহলে কত বড় গাছটা চোখ যতদূর যাবে মন যত চাইবে এত বড় টুক দেওয়া হবে তাই এই জান্নাতটার আপনার দুনিয়ার কিছু দিয়ে কিনা সম্ভব না দেওয়া কিনা যাবে কি দিয়ে ইমান দিয়ে তাহলে এর চাইতে বড় বন্ধুকে আর হতে পারে আমাদের কিছু কখনই না ইমান আপনাকে হেফাজত করবে কোনটা মঙ্গল কোনটা অঙ্গল বলে দিবে বাড়িতে ঘাটে বাজারে গরিব হন ধনী হন ডাক্তার হন ইঞ্জিনিয়ন নারী হন পুরুষ হন সর্বত অবস্থায় আপনাকে গাইড করবে এক প্রহরী আপনার মঙ্গলের দিকে আপনাকে দামিত করবে অমঙ্গল থেকে আপনাকে কি করবে টান দিয়ে ধরবে এমনটাই বন্ধু দরকার আমার কি বলেন তাহলে এই যেহেতু আপনার বন্ধু এই সারা পৃথিবী কি করলে একজাররা ইমান কেনা যাবে আখেরাতে সারা দুনিয়া এবং দুনিয়ার দিলে বাড়া যাবে। এই অমূল্য সম্পদ পৃথিবীতে কেনা বেচা হয় না প্রোডাকশন হয় না কোন কোম্পানি এটার কি করে না বেচা কিনা করে না এই ইমান বাড়াতে হলে কি করতে হবে তাহলে ইমান বন্ধুর জন্য আমার করণীয় কি ভালো কাজ করা নেক কাজ করা নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া ক্লান্তলা করা হয় বাড়ে আপনি এখন যে অবস্থায় আছেন এই আলোচনার আগে কি অবস্থায় ছিলেন তাহলে ইমান বাড়ছে এটাকে বলা ইমান বাড়া তালে ইমান আমাদের বন্ধু এর জন্য আমাদের এই বন্ধুর জন্য কি করণীয় দরকার শক্তিশালী করা দরকার কারণ বিপদের সময় যাতে আপনাকে কি করে সহযোগিতা করতে পারে আর যদি দুর্বল হয় তাহলে ওই বন্ধু বিপদের সময় কি আপনার কোন সহযোগিতা আসবে মায়ের খাবেন তাহলে এই বন্ধুর জন্য সংক্ষেপে ঢুক যে ইমান আমরা অন্তরে মুখে কাজে বাস্তবায়ন করি এবং ভালো কাজের মাধ্যমে ইমানকে বাড়াই মজবুত করি যে আমাকে সহযোগিতা করবে দুনিয়া আখেরাতে এবং সরোপরকার অন্যায় অশ্লীল অবিচার গৃহীত জঘন্য থেকে বিরত থেকে আমার বন্ধুকে আমি কি করি হেফাজত করি যাতে করে আমার কাজে আসে কাজী বন্ধুগণ ইমানের মতো বন্ধু আমাদের জীবনে এই যে বন্ধুকে দেখা যায় না ইমান কি দেখা যায় এমনকি কাটলে দেখা যাবে কার ইমান কত বড় হার্ট অপারেশন করেছে ক্লান্ত ক্লান্ত অসুস্থের আদান শুনে মসজিদে গিয়ে নামাজ পড়ে পড়ে না কে তাকে আদান শোনাই আর মানুষ সকালে ঘুমাইছে বিকালে ঘুমাইছে দুপুরে ঘুমাইছে রাত্রে ঘুমাইছে তাও ঘুম ভাঙে না আদান শুনেই না কেন বলেন তো ওর বন্ধু না সাথে কেউ কে জাগাবে কেউ কে শোনাবে কেউ কে ভালো কাজে নিবে তাহলে ইমান ব্যাপারটা বুঝে আসছে আমাদের এটাই ইমান একই বলে ইমান সারাদিন কঠোর পরিশ্রম করার পরে সারাদিন হয়তো মা আমার বোন আমার ছেলে মেয়েদেরকে স্বামীরকে এটা ওটা কাজ কাম করার পরেও সর আগে একটু এক পা দুইটা পৃষ্ঠে কোরআন পরে সারাদিন কাজ করেছে শেষ রাত্রে উঠে দুইটা কাজ পারল তাহা যদি নামাজ পড়ে তাহলে এটা কে করায় কে আপনাকে এই কাজের দিকে আপনার কানে কে আজান শুনিয়ে দেয় ইমান আপনার বন্ধু এ আপনা কি করে সহযোগিতা করে জাগ্রত করে দেয় কারণ আপনাকে পাড়া দিচ্ছে ও আপনাকে ভালো কাজের জন্যে আপনাকে সঠিক সময়ে ডেকে দিবে জাগিয়ে দিবে বোঝা গেছে ইমান বন্ধুর কথা তাহলে আসি আমরা ইমান বন্ধুকে মজবুত করি ভালো কাজের মাধ্যমে আর পচা কাজ গন্দা কাজ খারাপ কাজ পাপের কাজ অন্যায়ের কাজ ছেড়ে একে আমরা কি করি হেফাজত করি বুঝাচ্ছি কথা দুই নাম্বার যেই বন্ধুরে দেখা যায় না বলছিলাম বন্ধু কয় প্রকার দুই প্রক্রিয়া ঠিক না একটা ভিতরের একটা বাইরের ভিতরের বন্ধু ইমান একটা গেল দুই নম্বর বন্ধু হচ্ছে গুড ক্যারেক্টার খুক উত্তম চরিত্র যার চরিত্র যেখানে যাবে আগে আগে একসঙ্গে কাজে ঢুকছে তার চরিত্র ভালো ও হয়ে গেছে এখন ফোরম্যান হয়ে গেছে ম্যানেজার ওরই সহপাঠীরা পড়ে আছে নিচে কেন কারণ তার চরিত্র ভালো আমান আছে সততা আছে ইত্যাদি যত ভালো গুণ তার মধ্যে আছে এবং ভালো গুণ এই দুনিয়াতে যদি আপনার থাকে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনার ছেলে মেয়ে ভালোবাসবে আপনার বাবা ভালোবাসবে বন্ধু বান্ধব ভালোবাসবে শিক্ষক শিক্ষক ভালোবাসবে সমাজ আপনার ভালোবাসবে নাচবে না ভালো মানুষকে ভালোবাসবে এবং এই ভালোবাসার মাধ্যমে এই সচ্ছরিতার মাধ্যমে আপনি দুনিয়ায় কি হবেন উপকৃত হবেন এই ভালো চরিত্র শিখাবের জন্য আমাদের প্রিয় নবী আগমন ঘটিছিল। তিনি বলেন ইন বইসি আমি নবী হয়ে এসেছি এই জন্যই শুধুমাত্র তোমাদেরকে উত্তম চরিত্র পরিপূর্ণটা ঘটাবের জন্যে তোমাদেরকে উত্তম চরিত্র শিখাবের জন্যে এবং এই পৃথিবীর আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রবানকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তিনি আমাদের জন্য মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ঠিক না সূরা হাশরের 7 নম্বর আয়াত তিনি আমাদের জন্য সর্বোত্তম চরিত্র এবং তার সম্পর্কে আল্লাহ সার্টিফিফাই করতেছেন ওয়া ইন্না কালা আলা খুলুকিন আযীম সূরা কলমের 4 নম্বর আয়াতে যে রাসূল আপনি চরিত্রের উত্তম শিখর আপনি কি উন্নতো চরিত্রের সবচেয়ে সুমহান চরিত্রের অধিকারী আপনি তাহলে আমাদের যিনি মডেল তিনি সর্ব সর্বুণে গুণান্বিত চরিত্রের সুমহান এক মডেল অনুপম দৃষ্টান্ত তার অনুসারী হয়ে যদি আমাদের চরিত্র খারাপ হয় সেটা কি বাঞ্ছনীয় হবে তখনই না তাহলে এই দুনিয়াতে আমাদের চরিত্র এমন এখন অবস্থা যার ফলে আমার স্ত্রীকারী আমাকে ভালোবাসে না ছেলে মেয়ে ভালোবাসে না বন্ধু বান্ধব বাবা মা আত্মীয় চরিত্রের ব্যাপারটা এই জন্য আল্লাহ নবী আসলাতামকে বলা হলো যে একজন মহিলা ফরজগুলি আদায় করে নফল সুন্নত রোজা তা ইত্যাদি ক্ষোভ মিয়ামিয়া মিয়ামিয়া বুঝেন তো ঠিক ঠিক কিন্তু মহিলাতে তার প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ফাসাদ করে বিবাদ করে চুগুলি করে ওদের সঙ্গে ওর একটা মিলে না আল্লাহ এত কাজের কোন সব আমল গেল কই গেল আমল কারণ আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো যে ভালো জিনিস কি নেকির জিনিস কি বললেন হোসেটাল খোলুক উত্তম চরিত্র আলবিরর। একটা মানুষের মধ্যে যদি উত্তম চরিত্র থাকে বুঝতে হবে লোক তার সবকিছুই ভালো আর তার ক্যারেক্টারই যদি লস হয় তাহলে বুঝতে তার সবকিছুই কি খারাপ বলা হলো একজন মহিলা যা না করলে হয় না তা করে বেশি কিছু করতে পারে না কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো চরিত্র খুব উত্তম আল্লাহ বললেন না ওই মহিলাটি না ওই ব্যক্তি মমিনী হতে পারে না আপনার প্রতিবেশী আপনার খালি ভয় ভয় করে তাহলে বুঝতে আপনার গন্ডগোল আছে সমস্যা আছে চরিত্রে গণ্ডগোল আছে এক সময় ছিল একজন মুসলমানের চরিত্রেও দেখে একজন কাপের সাথে সাথে মুসলমান হয়ে যেত আর এখন মুসলমানের চিত্র দেখে কাপের তো দূরের কথা মুসলমানই হয়তো দিন ছেড়ে পালাবের চেষ্টা করে কি আর জঘন্য কথা আমাদের জন্য অমুসলিমরা আমাদের চরিত্র নিয়ে তামাশা করে হাসি করে এরা কেমন মুসলমানের এই চরিত্র হয় তাহলে বন্ধুক উত্তম চরিত্র এটা আমাদের বন্ধু বোঝা গেছে না নাই দুনিয়াতে আখেরাতে আল্লাহ নবী আলাম বলেন সবচেয়ে যার চরিত্র যার যত উত্তম কারণ কামতের মাঠে ধন্য ব্যক্তিকে যে রাসুল্লাহ সাল্লামের আশপাশে থাকতে পারবে বুঝছেন না বুঝেন নাই তাহলে উনি উত্তম চরিত্র অধিকারী ছিলেন যারা এই দুনিয়া উত্তম চরিত্রের অধিকারী হবেন তারাই তার আশেপাশে থাকার সুযোগ পাবেন যে যত উত্তম সে তত নিকটে থাকবেন আল্লাহ একবার আল্লাহনবী আলিসাল আরো বলেন যে আমার সুপারিশে ধন্য তারাই হবে যাদের চরিত্র উত্তম আল্লাহ একবার আল্লাহনবী আলাই আরো বলেন কেমতের মাঠে নেকি আর পাপ মাপা হবে না হবে না সবচেয়ে যে জিনিসটা বেশি ভারী হবে সেটা হবে কি উত্তম চরিত্র আমার বন্ধু স্ত্রীর চরিত্র স্বামী অধিষ্ঠ স্বামীর চরিত্রে স্ত্রী অধিষ্ঠ কি আশ্চর্য কোথা কোথায় আমাদের শিক্ষা কোথায় আমার বন্ধু তাহলে উত্তম চরিত্র আমার মাঝে থাকবে না থাকবে না বন্ধু কি কাছে থাকে না দূরে থাকে বন্ধুরা এই ভালোবাসবেন না কি করবেন তাহলে উত্তম চরিত্র যার নাই সে চরিত্রবান হওয়ার জন্য চেষ্টা করতে হবে কারণ আমার বন্ধু যারা আছে কম আছে আরো বাড়াবে চেষ্টা করতে হবে একজন মানুষ দেখবেন জিজ্ঞেস করে কেমন আছে সবসময় বলবে ভালো না কোনো দেখবেন না তার মুখে মুচকিয়ে হাসি আছে এটা তাহলে তার ভালো না উত্তম চরিত্র না আপনার মুচকি হাসি আসবে এবং এটা আপনার জন্য কি একটা সাদা কাটা জান্নার যাওয়ার পন্থা স্বামী ঘরে আসে অনেক স্ত্রী আছে স্বামীকে দেখলে মনটা ভাল হয় বন্ধু বান্ধব দেখলে অনেক সময় মুখটা খুশি হয় এমনও শোনা যায় তাহলে এটা খারাপ চেষ্টা করতে পারেন আমার স্বামী যখন ঘরে আসবে আমি কি ঘরে তাকে একটা হাসি দিয়ে তার 10 ঘন্টা আট ঘন্টা পাঁচ ঘন্টার কষ্টকে আমি একেবারে কি করে দিতে পারি দূর করতে পারি সম্ভব একটা মানুষের সারা জীবনের দুঃখ দুর্দশা একটা কথার মাধ্যমে একটা হাসির মাধ্যমে একটা ভালো ব্যবহারের মাধ্যমে সম্ভব তাহলে বন্ধুগণ উত্তম চরিত্র আমাদের বন্ধু কথাটাকে কি বুঝে আসছে আমরা কি এটাকে সাথে রাখবো না দূরে রাখবো একে কি বাড়াবো না কমাবো তাহলে আমরা উত্তম চরিত্র আমাদের জন্য এক পরম বন্ধু একে আমাদের জীবনে নিয়ে আসতে হবে আমাদের জীবনে রাখতে হবে এবং এর মাধ্যমে আমরা দনীয় আখেরাতে কি হব ইনশাআল্লাহ বন্ধুর মাধ্যমে উপকারী হব দুনিয়ায় ধন্যবো আখেরাতে ধন্য হব দুনিয়ায় সুখী হবো আখের হলো সংক্ষিপ্ত ভাবে ভিতরের বন্ধু যারে দেখা যায় না এটা লোকের বাইরে চেহারা অনেক সুন্দর ভিতরটা কি জানেন কেমন চরিত্রটা কেমন জানেন আমার দেশে বাসে লেখা থাকে কি বংশের পরিচয় না ব্যবহারের পরিচয় একটা লেখা থাকে না ছোট কিজন একটা ছোট করে এখন তো জি জি জি তা আপনার ভালোই জানেন তাহলে ব্যবহারটাই হল সবচেয়ে বড় জিনিস বংশের ভদ্রতা মর্যাদা নয় বরং চরিত্রের ভদ্রতা মর্যাদা এটাই হল ইসলামে গ্রহণযোগ্য এবার আমরা চলে যাই বাইরের বন্ধু কিছু বন্ধু আছে যারা বাইরের আমার সাথে না বাইরে আছেন এরা বন্ধুকে জানা দরকার কিনা এই বন্ধুর মধ্যে প্রথম বন্ধু হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের বন্ধু আল্লাহ আল্লাহ আমাদের মঙ্গল চাই আমাদের খাওয়া দাওয়ার জন্য কত কিছু বানিয়েছেন এই পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য জীবন চলার জন্য কত কিছু আনন্দ কত কিছু খাওয়া দাওয়া চলা ফেরার জন্য কত কিছু করেছেন বন্ধুর কাজ না বন্ধুর কাজ না আমাদের দুনিয়ায় মঙ্গল চাই চায় না এই জন্য যা যা প্রয়োজন যা করা দরকার যেটা যেইটা করলে আমাদের সুখ সেটাই করতে বলেছেন ঠিক না আর যেটা করলে অশান্তি সেটাকে নিষেধ করে দিয়েছেন আমাদের হেদা হেদের জন্য মানুষ জাতির হেদের জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবির পাঠালেন তাও আর কোরআন পাঠালেন সৌফ ইব্রাহিম কত কিছু পাঠালেন কেন আমাদের বন্ধু আল্লাহ রব্বুল আলমিন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আখেরাতে জাননাতে কত কিছু বানিয়েছেন একটা ফল যতবার খাবেন ততবার ভিন্দু সাত জান্নাতে আপনার না হবে জান্নাতের বর্ণনা দেওয়া তখন সুযোগ নাই। তাহলে এই পৃথিবীর সব চাইতে দুঃখী মানুষটা জান্নাতে ঢুকবে আর বাইর হয়ে বলবে আল্লাহ আমার জীবনে কোনো প্রকার দুঃখ দুর্দশা কষ্ট অভাব অনটন কি বলে অসুখ বিসুখ দেখি নাই আমার মতো সুখী মানুষ পৃথিবীতে কেউ ছিল না এটা কি বন্ধুর কাজ না না এই জন্য আল্লাহর বলছেন আল্লাহ আল্লাহ মোমিনদের কি বন্ধু আল্লাহিনার দুইশো সাত সাতান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে মোমিনদের বন্ধুকে আল্লাহ সুরা মায়েদার পাঁচপান্ন ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমাদের বন্ধুদের মধ্যে প্রথম লিস্টে কে আল্লাহ আল্লাহ যখন আমাদের আল্লাহবাস না ঘৃণা করতে হবে উনি যা ঘৃণা করেন তা ঘৃণা করতে হবে না ভালোবাসতে হবে আল্লাহ জান্নাত ভালোবাসেনা জান্নাম তো জান্নাতের কাজ করবে না জানলামের আল্লাহ হারাল পছন্দ করেন না হারাম পবিত্র না অপবিত্র তাহলে আল্লাহ রবীন্দ্র যেহুত আমাদের বন্ধু এই বন্ধুকে স্মরণ করবেন না ভুলে যাবেন এই বন্ধুর দেওয়া নিয়ম নীতি হেদায়ত নিবেন না দুশ্মনের নেবেন ওনারা খুব সহজ বুঝতে ঠিক না তাহলে আল্লাহ যদি আমাকে আল্লাহকে বন্ধু হিসাবে আমরা গ্রহণ করতে না পারি আল্লাহকে যদি ভালো নাচতে পারি আল্লাহর দেওয়া বিধান ভালোবাসতে পারি আল্লাহর জেবে না চলতে পারি তাহলে ভালোবাসার দাবি কি কোনো কাজে আসবে আসবে না ঠকব নিজেরা না আমার দোস্ত ঠকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহরে কেউ না ডাকে কেউ না ভালোবাসে আল্লাহর তাতে কোনো ক্ষতি নেই আর সবাই যদি আল্লাহর হয়ে যায় আল্লাহর তাতে কিঞ্চিত কোনো ফায়দা নেই কারণ আল্লাহ কারিকি কোনো মুখাপেক্ষেই আমি যেমন তার দ্বারা উপকৃত তিনি তো আমাদের উপকৃত হন হন হন না কিন্তু আল্লাহ এমন এক বন্ধু যে নিজের কোন তার উপকার নাই বলবেন স্বার্থপর নিজের জন্য না আল্লাহরবুল্লা আলমীর এখানে কোনাব্যবস্থাপককে মহান আল্লাহর আলম আল্লাহ নব্বী আলহিস্লাম বোকারি মুসলিমের হাদিস উমারুল খাত্তাব থেকে বর্ণিত একটা যুদ্ধে अमुसलिम काफे युद्धबंदी नाचागर पागल पड़ा छुटी आल्लाबी देखते मैदान दौड़ादोड़ी करते कि मध्य बच्चा गुके मध्य स्थने मुख लागिए आदर कर दूध पान कर দৃশ্যটা আল্লাহ নবী এই মাটা বাচ্চাটাকে আগুনে ফেলে দিতে পারে এমনটা কি হয় বললেন বললেন্লা ওর ক্ষমতায় যদি থাকে সাতদের মধ্যে থাকে কোন ক্রমে আগুনে বাচ্চাকে মা ফেলতে পারে না আল্লাহ নবী আলাম বলেন ফকাল লাল্লাহিহা এর চাইতে অনেকগুণে বেশি মহানব্বুল আরামিন তার বান্দার প্রতি দয়াশীল আল্লাহ তার বান্দার প্রতি মা বাচ্চার প্রতি যে দয়া করেছিল আল্লাহ কি চাই বান্দা তার জাহান্নামের আগুনে যাক কখনোই চাই না তাহলে এটা ভালোবাসার পরিচয় ঠিক না বন্ধুর পরিচয় আল্লাহর নবী আলিসালাম মহিলাদেরকে বায়াত করাচ্ছিলেন এখনকার পীর সাহেবদের বায়াত নয় এই সমস্ত পাগি ধরে আর বায়াত করে এগুলি বিদাতি বায়াত এগুলা হল ধান্দার বায়াত আল্লাহর নবী আলিস্লা দিনের জন্য বায়াত করাতেন এবং তার জন্য সেটা যাই ছিল এখনো যদি রাষ্ট্রপতি হন তাহলে মহিলা পুরুষ নারীদের বায়াত করাতে পারবেন রাষ্ট্রপতির জন্য ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান হবেন তাঁর জন্য বায়াত না সংগঠন দল আর পীর মুড়িদের বায়াত নয় বায়াত করার পরে ওমাইমার বিনতে রোকাইকা বলেন যে তো রাসুল আল্লাহ সাল আলাইসাল্লাম ফিন অনেকগুলি মহিলা আমরা রসুলের সঙ্গে বায়াত করলাম দিনের কাজগুলি আমরা এটা ওটা করবো না ভালো কাজ করব এই সমস্ত আল্লাহ নবী শেষে বললেন যাহা তোমাদের সাধ্যে কুলাই ভালো কাজগুলি করার ব্যাপারে যা সাধ্যে কুলাই অতটুক করবা তবে ছাড়ারগুলি অবশ্যই ছাড়তে হবে এখন ওমাইমা বিন তো রাকিকা বলো বলেন আহ আল্লাহ এবং রাসুল আমরা আমাদের জীবনের প্রতি যত দয়াশীলের প্রতি এটাই হল কি বন্ধুর কাজ যাই হোক সংক্ষিপ্ত আমরা বুঝি যে আল্লাহ রব আলিন আমাদের একজন বন্ধু পরম বন্ধু তাহলে এই বন্ধু নিয়মে চলতে হবে বন্ধু যা ভালোবাসে ভালোবাসতে হবে যা করে তা ঘৃণা করতে হবে বোঝা আসছে কথাটা জি এবার দুই নম্বরে বন্ধু হলো আমাদের বাইরের সমস্ত নবী রসুলা মানব জাতির বিশেষ করে আমাদের এই উন্মুতে মোহাম্মদীর বন্ধুকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহর নবী আমাদের হেরায়তের জন্যে শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সর্বদিক থেকে কষ্ট পেয়েছেন না নাই এর বিনিময়ে ছেলে মেয়েদের জন্য কত কোটি টাকা রেখে গেছিলেন কত দুনিয়া থেকে বিদায় নেন মৃত্যুবরণ করেন সেই দিন মা ঘরে বাতি জ্বালাবে সেই তেলের কুপি কি বলে চেরাগের তেলও ছিল না তার বাড়ির দাসী বাড়িরার কাছ থেকে তেল ধার করে তারপরে তেল যায় আগুন জ্বালিয়েছিলেন রাসুলের ওই ঘরে আল্লাহ আর আজ দিনের দাতের কাজ করে হেদায়েতের কাজ করে নাম দিয়ে নিজেদের কত কিছু অবৈধভাবে বৈধ হলে একটা কথা হয় অবৈধভাবে প্রতারণা করে বিভিন্নভাবে এই আল্লাহর নবী আলিসালাম আল্লাহ বলেন আপনার আত্মার প্রতি দয়া করেন না করেন না মায়া করেন না করেন না বাবাটা চান না না এর চাইতে অধিক চান কে মোহাম্মদুর রসুলাম এটা কি বন্ধুর কাজ না দুশ্মনের কাজ বন্ধুর কাজ তিনি ভীষণ তোমাদের কষ্ট পান মমিন মুসলমান কষ্ট পেলে তিনি ভীষণ কষ্ট পান তোমাদের জন্যে অত্যন্ত তিনি আগ্রহী তোমাদের কামি তিনি এবং মোমিনের প্রতি তিনি রাউফ ধৈর্যশীল রাহিম দয়াশীল এটা দোস্তের কাজ ঠিক না তাহলে মোহাম্মদ রসুল্লাহ আমাদের কি পরম দোস্ত খালি হাবিব বললে আশেখ রাসুলের দাবি করলে হবে না আশেখ রাসুলের নাম লিয়া নিজের পেট পকেটের ধান্দা করলে হবে না এই আপনাদের অনুরোধ করব। আমাদের ইসলামী সেন্টারে একটা বই পাওয়া যায় যে ভালোবাসা কাঁদালো বইটার নাম কি পড়বেন এবং আপনার প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ কি করতে হবে কি তার চাওয়া পাওয়া দাবি কি এবং আরেকটা বই আছে সিরাতুল হাবিব আরেকটা বই কি আছে সিরাতুল হাবিব আপনার বন্ধুর চরিত্র এই বই দুটা নিয়ে পড়ে আপনার জীবনের সঙ্গে মিলাবেন যে মুখের দাবি আর আশেকের আসলের গুরুপুরা কোথায় আছে আর আমরা কোথায় আর হাদিস কোরআন কোথায় আসে بجاء كنت قلتا تولي اما دير فيديو نبي محمد رسول الله صلى الله عليه وسلم تين اما دير بندو تاعتيني بولتن لم يكن نبي قبل إلا دل أمته على ما يعلمه خيرا لهم ويحذرهم ما يعلمه شررا لهم مصنع دا حما دير الله نبي عليه الصلاة والسلام الحديث بلن جامعي عمار پوروه جوة نبي سوة ثموست نبي অম্মতের যাতে কল্যাণ আছে মঙ্গল আছে তা বলে দেওয়া বাতলিয়ে দেওয়া উদ্বুদ্ধ করা করার জন্য উৎসাহিত করা আর যত কিছু অকল্যাণ অনিষ্ট বারণ করা তাদের কি করা তাদেরকে সতর্ক করে দেওয়া এটা বন্ধুর কাজ না বন্ধুর কাজ কি না তাই মোহাম্মদ সাল্লাহ আমাদের যখন বন্ধু তখন তার সঙ্গে আমাদের কি ধরনের ব্যবহার হওয়া উচিত বন্ধু যা পছন্দ করে তাই তো করবেন যা অপছন্দ করে তা তো ছাড়বেন তিনি যা আমাদের জন্যে গাইডলাইন দিয়েছেন হেদায়তের বাণী শুনিয়েছেন তিনি যা আমাদের জন্যে হেদায়তের কোরআন ও হাদিস অমূল্য দুইটি আমাদের আমারও থেকে গেছেন এই দুইটা পড়তে হবে না পড়তে হবে না না পড়লেই হবে কুষ্টিয়ে গেছিলাম এখান থেকে যাওয়ার পরে জানুয়ারি মাসের শেষের দিকে বিশ তারিখে গেলাম কুচটিয়ে গেলাম তো ফজরের পর এক মসজিদে আলোচনা লোকজন বেশ ভালোই প্রায় দুইশো মতন মানুষ বিভিন্ন প্রশ্নের আলোচনার শেষে প্রশ্নের পর্ব আসলে সবাই হাত উঠেছে আমি বললাম যে আমার একটা প্রশ্ন আছে আপনাদের তারপরে আপনাদের উত্তর দিব তাহলে বলেন প্রশ্ন হল দুনিয়াতে পরীক্ষা হয় না হয় না পড়া করে কারা শিক্ষক না ছাত্র ছাত্র যদি শিক্ষক ভালো করে পড়েন ছাত্ররা পাস করবেন না করবে না শিক্ষক খুব ভালো শিক্ষক পড়েছে লেখাপড়া করেছে ছাত্র পড়ে নাই ছাত্র পাত্র হয়ে গেছে ছাত্রী পাত্রী হয়ে গেছে এমন হয় না এখন বর্তমানে ছাত্রছাত্রী খুব অভাব পাত্রপাত্রী বহু সংখ্যা এখন তাহলে শিক্ষক যদি ভালো পড়েন গার্জিয়ানরা ভালো পড়েন তাহলে ছাত্ররা পাস করবে করবে না তাহলে আখেরাতের ছাত্র কারা সবাই ছাত্র ঠিক না শিক্ষক ও ছাত্র ও ছাত্র প্রিরো ছাত্র মরিদ ছাত্র আলেম জাইল সব শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ আরব অনারব আখেরাতের সবাই ছাত্র না ছাত্র না কেউ পাত্র আছে সবার কোশ্চিন একই না সবার সিলেবাস একই না তো পীর সাহেব করিবে এখন তো সবাই বলে না আপনারা কি পড়েছেন সিলেবাস না খালি পীরা ইমাম সাহেবরা পড়েন খতিব সাহেবরা পড়েন বক্তা সাহেবরা পড়েন সাধারণ পাবলিক আমাদের আখেরাতের সিলেবাস কোরআন এবং আদেশ ঠিক না বেড়ে পড়ি আমরা একজন পঁচাত্তর বয়সের বুড়ো একটু টপর টপর করতেছিল আই বললাম আঙ্কেল আপনি কি আখেরাতের ছাত্রও বলে হাঁ একমত বলে হা সিলেবাসটা কি জানছেন বলে হা কোরআন এবং হাদিস পড়ছেন কয় না আপনি একমাত্র কবরে গেছে এক মা ওপরে এখন আপনি বসে আছেন কিভাবে যে আপনার শিক্ষক আপনাকে পাশ করে নিবে তার মেয়ে ফাতে না পারে তাহলে আপনার শিক্ষক আপনার তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে সিলেবাস আল্লাহর মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন সিলেবাসটা যদি গ্রহণ করেন তাহলে ওনাকে আপনি দোস্ত হিসেবে গ্রহণ করলেন তার আদর্শ জীবন আদর্শ আপনার জীবনে যদি বাস্তবায়ন না করেন তাহলে আপনি কিভাবে কি সুপারিশ পাবেন আশেপাশে আমাদের পরম বন্ধু এই বন্ধুর জন্যে আমাদের করণীয় আমার আমার চলা ফেরা বসা লেনদেন পোশাক পরিচ্ছেদ আমার ছেলে মেয়ে বউ বাচ্চা চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবকিছু কি হতে হবে তার আদর্শ অনুযায়ী হতে হবে তাহলে তো তাকে বন্ধ হিসেবে গ্রহণ করলাম কারণ বন্ধু যা ভালোবাসে মনে করেন আপনার স্ত্রী ভালোবাসেন সবুজ কালারের শাড়ি তাহলে এটা জান্নাতিরং ওইটা হয়তো তাকে মানাই আর আপনি যদি লাল শাড়ি কিনে নিয়ে আসেন তাহলে ঝগড়া লাগবে না লাগবে না এটা বন্ধুর কাজ হলো না দুসমানের কাজ হল তাহলে বন্ধু যা ভালোবাসে তাই আপনাকে ভালোবাসতে হবে বন্ধু যা ঘৃণা করে তা আপনাকে ঘৃণা করতে হবে করি। আর হাদিস হাতে উঠিয়ে নেওয়া পড়ায় সিলেবাস সুরাফাতে সিলেবাসের প্রথম কি পার্ট আপনি সারা জিন্দিগি সুরা ফাটে পড়তেই পারেন না শুদ্ধ করে আপনার যা করেন ফাঁসি হয়ে যাবে বাতিল হয়ে যাবে অর্থ তো পরের কথা আমল তো দূরের কথা তাহলে আপনি পাশ করবেন কিভাবে বোঝা গেছে কথাটা তিন নম্বর বন্ধু হচ্ছে আমাদের বাইরের বন্ধু কে বন্ধু আমাদের ফেরেস্তারা এই ফেরেস্তারা আমাদের বিভিন্ন কাজ করে ইজিবিলামীন ওয়াহিনী আসেন উনবীর কাছে মিকাইল বৃষ্টি যে কি বলে আপনার উদ্ভিদ এই যে ধান ফসল এগুলির দায়িত্বে তাকে দেওয়া আছে রসুলের প্রতি কেউ দূর সালাম পাঠ করবেন তো এরা পৌঁছে দিবে বলি যাবেন সালাত একটা ফেরিস্তা আপনাকে পাহাড়া দেবে বাবা মার স্বামী স্ত্রীর মিলনের পরে সন্তান যখন গর্বে ধারণ করে একজন ফেরেস্তা সেটাকে হেফাজত করে কারণ না হলে শয়তান সেটা নষ্ট করে দেয় এই দেখবেন যারা দিনের সঙ্গে সম্পর্ক কম এদের দেখবেন ঘন ঘন বাচ্চা নষ্ট হয় কারণ এরা ফের ঘরে ঢোকার মতো পরিবেশ রাখে না। যেই ঘরে কুকুর থাকে ছবি থাকে গান্দা পচা দুর্গন্ধ থাকে যেখানে অসলামিক কালচার অসলামিক সংস্কৃতি সেখানে তো ফেরস্তা থাকারই সুযোগ নেই তাহলে তো আপনার বাচ্চা কাঁদবে তখন তো তাবিজ সিরিখ ঝুলাই নেবেন হুজরের কাছ থেকে নিয়েছে তাবিজ নিয়েছে তাহলে এই ফেরস্তা আপনার বন্ধু আল্লাহর نبی আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম বলেন এ আল্লাহ বলেন কুরআনুল কারীম আল্লাহ বলেন যে ওয়া ইস্তাগফিরুন লিল্লাযিনা আমানু যারা মুমিন তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চায় বল ফাগফির الله তাবু আল্লাহ যারা তওবা করেছে তাদেরকে ক্ষমা করে দাও ওয়া তাবু সুবাইলাক তোমার রাস্তায় যারা এসেছে তওবা করে তাদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও ওয়াকিম আযাবাল এটা বন্ধুর কাজ না দুশনের কাজ ফেরা আল্লাহ না হওয়ার গ্যারান্টি একশো পার্সেন্ট এবং দুয়ার সিস্টেম তো ম্যাক্সিমাম বেদাতে সিস্টেম দেশে আর আপনি ওকে পিছনে ছুটতেছেন আজকে মনে হয় সম্ভব হবে না দুশ্মনের লিস্ট আগামী মাসে দেখা যাবে আজকে দোস্তের লিস্টটা শেষ করি কারণ আমার সময় আর মাত্র 5 মিনিট ফেরেশতাদের সম্পর্কে আল্লাহর নবী আয়েশা আঃ বলেন আহাদুকুম মাকাদা ينتদিরুস সালাত ফি সালাতিন মা লাম ইয়ুহদিস تدؤলে الملائكه اللهم اغফির له اللهم ارحمه متفق عليه বলেন যখন কেউ নামাজ পড়ে অপেক্ষা করে আরেকটা নামাজের জোহর পড়ে আসর জনে বসে আছে বাগরি পড়ে পড়ে যাবে। এমন অবস্থায় উযু অবস্থায় বসে বসে যদি করে। সারাক্ষণ আর এই সময় আল্লাহ তোর এই ক্ষমা করে দে আল্লাহ আল্লাহ হুম্মার হাম হা আল্লাহ কি আল্লাহ হুম্মার হাম হো আল্লাহরে দয়া করো আল্লাহ এর বন্ধুর কাজ না দুশ্মনের কাজ দোস্তের কাজ যে কাজগুলি বিভিন্ন কাজে তারা সহযোগিতা করে আসুন যখন কেউ কি বলে আমাদের বাড়ি তাহলে ফেরস্তাদের জন্য বন্ধু যেহেতু আমাদের করণীয় কি প্রথমত ফেরিস্তাদের যে চরিত্র সেই চরিত্র আমাদের হয় ফেরেস্তারা কোনো সময় পাপ কাজ করে না আমাদের চেষ্টা করতে হবে শুধু নেকির কাজ করা পাপ থেকে বিরত থাকা ফেরেস্তারা ফেরেস্তা যখন আপনি ভালো কাজ ফেরেস্তার শক্তি মানে ফেরেস্তাদের যে শক্তি মানে ভালো কাজ করার মতো মন মানসিকতা তৈরি হবে ফেরেস্তা তখন আপনার বন্ধু হয়ে যাবে হ্যাঁ আছে যখন একটা লোক ভালো কাজ করে করে করে এবং ভালো কাজ করার মতো শক্তি তার মধ্যে প্রভাব বিস্তার করে তখন তার একজন বন্ধু হয়ে যায় কি ফেরস্তা আর যখন একটা মানুষ পাপ করে অন্যায় করে জুলুম করে অবিচার করে নোংরা অশ্লীলতার মধ্যে থাকে তখন তার মধ্যে শৈতানই প্রভাব বিস্তার লাভ করে এবং শয়তান তার বন্ধু হিসেবে তার সঙ্গে বসবাস করা শুরু করে তাহলে ফেরেস্তা বন্ধু যেন ঘরে আসে কোনো পচা সরা বিড়ি সিগারেট যেন না খাওয়া হয় সেখানে কোনো প্রকার না থাকে কোন নোংরামি কোনো পচা গান্ডা যেন না থাকে কারণ বন্ধুকে ঘরে নিয়ে এসে খাওয়াবেন না তারাই দেবেন বন্ধুকে ঘরে রাখবেন না পরিবেশ এবং তার সঙ্গে এই ধরনের সম্পর্ক আমাকে রাখতে হবে বোঝা গেছে না নাই চার নম্বরে বন্ধু হচ্ছে আল ওলামা আর রাব্বানি উন যারা সত্যিকারে আলিম আলিম মানে কোরআন এবং সই হাদিস পড়ে আল্লাহ রসুল যেভাবে আমল করেছে যেভাবে বুঝিয়েছেন ওই বুঝটা নেয় নিজে আমল করে অন্যদেরকে আমল করাবের জন্য চেষ্টা করে দাওয়াত করে তাবলি করে বুঝা আছে কথা তাহলে দিনদার আমার দেশে রব্বানি হাক্কানি আলেমের দাবিদারের অনেক স্লোগান আছে বোঝা শুনে রাখেন যে কোরআন এবং সই হাদিসের জ্ঞান রাখে ওই বুঝ বুঝে যেই বুঝ মোহাম্মদ না আপনার দলের টা নিবেন এখানেই তো হয়ে গেছে কি বিভ্রান্ত এখানেই তো কি উল্টো তাহলে ওলামা রব্বানি হাক্তানি বা সত্যিকারের আলেম যাদের যে আল্লাহ বলে সঠিক শিখায় এবং আমল করে তাহলে কি দল দশটা হবে না একটা হবে এখন দল কতগুলি হয়েছে একই আয়াত দিয়ে কত ধান্দান্দা হয়েছে একই কল দিয়ে কত ধরনের বুঝে এসেছে তাহলে আপনাকে এই দিনদার পরিষ্কার কোরআন শুনার জ্ঞান রাখে এমন আলেম বন্ধু সঙ্গে থাকবেন না দূরে থাকবেন কারণ আলেম কিন্তু কয়েক প্রকার আছে কেউ আছে পেট আর পকেটের ধান্দা জলেম উনি কোরআন হাইসের কথা বলেন পকেটে কিছু আসবে কিনা পেটে যাবে কিনা আছে এমন আলেম না নাই দেখা যায় চোখে পড়ে এরা কি দোস্ত হবে তখনই না আর কিছু আলেম আছে যারা পাবলিক হুজুর পাবলিক যাতে মুজবে মুজলিস মাজানো আর কি ওয়াজ মাহফিল মাজানো পাবলিক কি চাই পাবলিক যেটা চাইবে ওইটা কি মঙ্গল হবে না আল্লাহ সুযোগ হিসাবে তাতে মঙ্গল হবে তাহলে পাবলিক হুজুরও রয়েছে আমার সরকার ভাড়াটিয়া সরকার বা হাজুরের ভাড়াটিয়াও হুজুর রয়েছে বিভিন্ন দলের বিভিন্ন গ্রুপেরও ছোট ছোট হুজুরদেরকে বিরাট হাইলাইট করে সেনারাইটে বসিয়ে ফতুয়া জিজ্ঞেস করছে উল্টো পাল্টো ফতুয়া দিচ্ছে এরাও তো হুজুর এরাও তো আলেম এরাও এরা আপনার দোস্ত হতে পারবে কখনই না এই জন্য বন্ধুকোন রব্বানিয়া আলেম যারা নিজের পেট পকড়ের ধান্দা করবে না যারা তার কোনো গদি পেলো না পেলো না সম্মান পেলো না পেলো না আন্তর্জাতিক নাম দিল না দিল না এখন তো সবার নামে আল্লামা কিছুদিন আগে গজল গাইত সঙ্গীত গাইত এখন তার নামে না আল্লামা মুফসের করান সবাই আল্লামা এখন সৌদি আরবে দু একজন বড় বড় সাহেবদের নামে আল্লামা দেখা হয় আর আমার দেশে এখন সবার নামে আল্লামা কি আশ্চর্য কথা তাহলে রাব্বানি আলেম এটা হল আলু জিকির কোরআন এবং সৈহাদিসের যারা জ্ঞান রাখে তহির সুন্না বুঝে তহির শিরিক বুঝে সুন্দর বুঝে ভালো মন্দ হারাল হারাম বুঝে নিজের স্বার্থের জন্য নয় আপনার স্বার্থের জন্য আপনাকে জানাতের পথ দেখাবের জন্য সুনামের দিকে দেখে না এমন আলেম আপনার বন্ধু এদের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে আল্লাহ নবী বলেন যে আলিম উঠে যাবে আলিম উঠে যাওয়ার মাধ্যমে এর পরে থাকবে জাহেল মূর্খরা इनका मानुषा जिज्ञेस कर ज्ञान छाड़ाइर ज्ञान छाड़ा बुजबा सुना पदभ्रस्त भविष्य बंधु जरा हमारा हमीन मुसलमान जरा ममिन मोत्ती सिद्दीक सोहदा जा रहा सलेहन जा रहा बंधु मिनमो मिनतिया মমিন রা একে অপরের বন্ধু এরা আল্লাহ করে অনুসরণ করে উল্াম এদের প্রতি আল্লাহ ওদের ভবিষ্যতে কি রহম করবেন দয়া করবেন তাহলে মমিন কি করবে মমিন আপনার বন্ধু মমিন মোমিনের পরিচয় কোরআন আল্লাহ কোন সময়ের পরিচয় বরং মোমিনদের পরিচয় আমাদের জানতে হবে মমিনরা আমাদের বন্ধু মমিন ছাড়া অন্যরা আমাদের বন্ধু হতে পারে না এই জন্য আল্লাহ ইন্নী হুকুম্লাহ রাসুল তোমাদের বন্ধু আল্লাহ তার রাসুল والذين امنوا و المؤمنون الذين يقيمون الصلاه اذا صلاه قائم করে ও যুতুন الزকাহ যাকাত قائم করে সূরা মায়িদার 55 56 নম্বর আয়াত ও ইতি আকী এবং হুম রাকুন এরা রুকু করে জামাত করে নামাজ পড়ে হ ওমায়াত ওয়াল্লাহ ওয়া রাসূল ওয়া আল্লাযিনা আমানু ফইননা হিজবাল্লাহুল গালিবুন যারা আল্লাহর বন্ধু বিনে পঁচপন্ন ছাপ্পান্ন বোঝা গেছে তাহলে বন্ধুগণ আজকের আমাদের সময় শেষ সুযোগ হলে দুশ্মনের লিস্ট পরে হবে আপাতত দোস্তের লিস্ট পাওয়া গেছে না পাওয়া যায় নাই তাহলে আপনার ভিতরের বন্ধুকে উত্তম চরিত্র আর ইমান বাইরের বন্ধুকে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রাসুল সাল্লাম তিন নম্বরে ফিরেস্তারা চার নম্বরে রব্বানি আলিম আর হকানি আলেমের পরিচয় বুঝতে পারছেন তো আর পাঁচ নম্বর নারী হোক পুরুষ হোক এরা আমাদের কল্যাণ চাই মনোনি চাই এই বন্ধুর সঙ্গে আমাদের সম্পর্ক এদের সঙ্গে আমাদের উঠা বসা করতে হবে এদের সঙ্গে আমাদের এদেরই আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সত্যিকারে যারা আমাদের বন্ধু তাদের সঙ্গে থাকার এবং আমরা দুনিয় আখেড়াত উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন আজকের মতো আমরা আলোচনা শেষ করছি দোস্তের আলোচনা মৃত্যুর আলোচনা হল শত্রু এবং দুঃখনের আলোচনা সম্ভব হলে আগামী সপ্তাহ আগামী মাসে বা একটা সুযোগ করে ইনশাল্লাহ আলোচনা হবে আপাতত বন্ধুটা তো আমরা ঠিক করে নিই তারপরে দুশ্মনের লিস্ট ঠিক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ আমাদের বন্ধুদের সঙ্গে থাকার তৌফিক দান করে আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার